বর্তমানে আমরা একটা বিষয়ে লক্ষ্য করে আসছি সেটা হল এই সহিদার কথা বলেন মাশাল মানহাইজও ও সহি তিনি মনে করছেন যে আকিদা সহি হওয়ার কারণে আমি তো জান্না তেমনি চলে গিয়েছি তিনি আলিমাত হান্নামে দিয়ে নিচ্ছেন মানে অবস্থা এমন যে যে কোনো একজন আলেমকে দেখলেই মনে হচ্ছে যেন মানে আলেমদের ব্যাপারে তার তথ্য তার চিল্ল যিনি হতে পারে যে জীবনের শুরু থেকেই পঞ্চাশ বছর এল অর্জন করতেছে এল করতেছে হয়তো কোনো মাসালা তার কাছে মানে স্পষ্ট হয় নাই অথবা কোনো মাসালা সম্পর্কে জানা নেই জানা নেই এমন হতে পারে কারণ আমাদের সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ আছে আমার বন্ধুগণ একটা মাসালা তার জানা নাও থাকতে পারে জানা না থাকার কারণে আমরা এই সমস্ত আলেমদেরকে জাহান্নে পৌঁছাই দিচ্ছি কিন্তু ওই সহিদার ভাইকে দেখা যায় যে তিনি হারাম কাজের মধ্যে মিথ্যার সাথে জড়িত রয়েছেন তিনি হার যত কাজ আছে মোবাইলের কারণে মানুষদেরকে মিথ্যুক বাড়ানোর জন্য মানে মানুষদেরকে সকল প্রকার অপরাধের সাথে জড়িত করার জন্য সৈতানের মধ্যে যা আছে সবকিছু এর মধ্যে দিয়েছেন ঠিক কিনা এই ডিভাইস মধ্যেই সব আছে আমার বন্ধুগণ সবকিছু একসাথে তুমি একটা সিনেমা তৈরি করো আপনি কি সিনেমা করতেন হ্যাঁ একটা পুরো একটা সিনেমা নিয়ে আপনি করতেছেন। আপনার পকেটে প্রতি সিনেমা নিয়ে করতেছেন। আর আপনি মানুষ আমি কি সিনেমা তৈরি করব। আমার বন্ধুগণ এমন একটা অবস্থা হয়ে আপনি বাসার মধ্যে বসে আছেন টেলিফোন করছে কোথায় আমি টান রে আছি এত ডাহা কথা কিভাবে বলবো এটা একেবারেই আমাদের কাছে তুচ্ছ বিষয়ে পরিণত হয়ে গিয়েছে মানে সাধারণ মানুষ বলেন সবাই আমার বন্ধুগণ আমরা কোথায় ফরেজ করতে পারলাম কোথায় পরেজ করতে পারলাম আমাদের আমলের মধ্যে বিচ্ছুতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে শুধু সহি আকিদার কথাই বলছি শুধু সই মানহাইজের কথাই বলছি আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নেই আমাদের আমল এর কোন হাত্তাউর হেবাহু যে আমার মান্দা যতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের মাধ্যমে নফল আমলের মাধ্যমে আমার ইবাদত করতেই থাকবে করতেই থাকবে নফল ইবাদত করার মাধ্যমে যত বেশি আমার নৈকট্য লাভ করবে নৈকট্য লাভ করতে করতে এমন এক পর্যায়ে উত্তীর্ণ হয়ে যাবে এমন এক মানে চলে আসবে হাত তাউর হেবাহু আমি তাকে ভালোবাসবো আমার ভালোবাসা সে পেয়ে যাবে আমি তাকে ভালোবাসবো দেখা গেল যে সুইয়াকিতার কথা বলছেন মাসাল্লাহ সুইয়াকিতার বাইজের কে যে খুব দ্রুত আমাদের সালাম ফিরানো তিনি মসজিদ থেকে বের হয়ে যান কোনো খবরই নেই আমল আস্তে আস্তে আমাদের মধ্যে আমলটা মানে আমলের দিকটা ভাবে চলে যাচ্ছে যে মানে আমরা মনে করতেছি যে শুধু সই আকিদা দিয়ে আমি পার হয়ে যাব। আমার আবার আমল কি আমার তো আকিদানি কাজ আমার বন্ধুগণ এই কাজ নয় সালাবদের আমল এটি ছিল না শেখুল ইসলাম তোমার রহমতুল্লাহ সম্পর্কে তার সাথে রহমতুল্লা বন্যা করেন তিনি বলেন শেখুরু ইসলাম বহুবার বলতে শুনেছি আমার সকাল বেলার নাস্তা হচ্ছে সকাল বেলার নাস্তা হচ্ছে আমার সকাল বেলার জিকিরগুলো যখন সকাল বেলার জিকিরগুলো আমি শেষ তখন সকাল সকালবেলা নাস্তা হয়ে যায় সকালবেলা জিকিরগুলোর মাধ্যম অথচ আপনি দেখবেন যে সকাল বেকার আজকারের সাথে আমাদের অনেকের সাথে কোন সম্পর্কই নেই অনেকে কোন সম্পর্কই নেই আমলের কথা নেই যেহেতু ফজিলতের ব্যাপারে বর্ণনা করতেছিলেন তাকে দেখি যে বেশি বেশি ফজিলতের কথা বলে বাড়ি ফজিলতের কথা বলাটাও আই বড় ধরনের দোষ আমার কাছে তিনি এমন ভাবে উপস্থাপন করতেছেন এমন ভাবে তিনি তুলে ধরছেন যে অমুকের আকিদার ব্যাপারে শেখ বলেন ওর আকিদাকে ঠিক আছে কিনা আকিদা ঠিক আছে কিনা আমি ব্যাপারটা কি কেন বলো যে তিনি বেশি বেশি ফজিলতের কথা বলেন মানে ফজিলতের কথা বললে তার আকিদা নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এমন আপনারা এমন মনে করতেছেন আমার বন্ধুগণ ভুল এই জন্য আমরা হৃদায়ত এবং বিভ্রান্তির মাঝামাঝি একটা ধুয়েশার মধ্যে রয়েছি আমরা যা সহিদার কথা বলতেছি আমরাও একটা কুয়েশার মধ্যে গোল পাকিয়ে ফেলতেছি আমার বন্ধুগণ এ ধরনের গোল পাকানোর কোনো সুযোগ নেই খেয়াল রাখতে হবে আপনাকে নবী সাল্লাহামের হাদিস দ্বারা যদি ছোট্ট একটা বিষয় সাব্যস্ত হয় সেটাকে সুন্না হিসেবে গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার নবী সাল্লাহ ইসলাম করেছেন এমন একটা ক্ষুদ্র কাজ যদিও হয় একেবারে সবচেয়ে ক্ষুদ্র কাজ নবী সাল্লাহ ইসলামের আমলে যে ক্ষুদ্র কাজটি মানে সবাব জাহাতণে নবী সাল্লাহ ইসলাম করেছেন সেটা হচ্ছে নবিসাল্লাহ ইসলামের সামনে উমের সালাইম রাহাল হা একদিন ঘোষ এবং কদু কদু তো বুঝেন লাউ নবী সাল্লাহ ইসলামের সামনে উমের সালাইম রাজি আল্লাহ তালা একদিন কদু এবং রান্না করে নিয়ে আসছেন উমে সালাইম রাজি আল্লাহ তালা মালিক মন্না করেন স্তাদমী সাল্লা ইসলামকে দেখলাম নবী সাল্লা ইসলাম কদুগুলো কদুগুলো খেয়েছেন নবী সালাম গোসটা দোকান আর খান নাই নবী সাল্লাম কদুটাকে পছন্দ করেছেন যদি নবী সাল্লাম কদুকে পছন্দ করে খেয়েছেন এই পছন্দের কারণে উন্নতের কোনো ব্যক্তি যদি সেটাকে পছন্দ করে নবী সালী নবীম অনুসরণ করার কারণে শেখ। মোহাম্মদ নাসরুদ্দিন আলী রহমতুল আমল গুলোকে আমরা তুচ্ছ করার জন্য চেষ্টা করছি এটা আমাদের কাজ নয় এরপরে আরেকটি কথা বলবো মানহাজের কথা পরেই শেষ করে দেব আলোচনার সময় শেষ হয়ে গেছে সেটা হচ্ছে বন্ধুগণ মানহাজ আমরা এটা সম্পর্কে অনেকে শুনি এই সম্পর্কে আলোচনা হয় খুব কম সেটা কোনো সলফে সালহীন নবী সাল্লাহ সাল্লামের পরবর্তী সময় সাহাবাই কালাম সাহাবলি সাহাবাই কালামের পরবর্তী সময় তাবের ঈদ তাবিদের পরবর্তী সময় তাবে তাবঈদ এই তিনটি যুগে যারা নবী সাল্লা সামের সুননার অনুসরণ করেছেন নবী সাল্লাহমের সুন্নার যে আমল করেছেন তাদের যে আমলের যে পদ্ধতি ছিল তাদের যে দাওয়াতের পদ্ধতি ছিল ছিল এই পদ্ধতি থেকেই মূলত মানহাজ বলা হয় তাকে এবং এই মানহাজ আমাদেরকে সলফেস আলিহিনের মানহাজ আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা যখনই দাওয়াতি কাজ করব। যখনই দাওয়াতের কাজ আমরা নিজেদেরকে ইনভলভ করব তখন যেন সলফেস আলিহিনের মানহাজ অনুযায়ী আমরা দাওয়াত দিতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে সম্মাইত আদরিন আমাদের মেহমান সম্মানিত মেহমানগণ এসে গিয়েছেন আপনারা জানেন দেশবরণ্য গলামা কালাম আমাদের ইসলামিকের স্কলার ফজিরাত শেখ ডক্টর মোহাম্মদ নঞ্জুর এলাহি এসে গেছেন আমাদের ফজিজাদুলস্তাদ দফতর আব্বকর মোহাম্মদ জাকারিয়া হামিজাহুল্লাহ তিনি এসেছেন তো আপনারা ইনশাআল্লাহ তালা আলেমদের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ তালা আশা করি আপনারা উপকৃত হবেন আমি সর্বশেষ যে কথাটুকু বলতে চাই সেটা হচ্ছে এই বন্ধুগণ হেদায়ত এবং বিভ্রান্তির মাঝামাঝি আমাদের মান হাজু আজকে এরকম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা